السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على عبد الله ورسوله محمد وعلى آله وصحبه أجمعين ومن جبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় দর্শক বৃন্দ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা বাংলা দেখছেন আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি বাংলার একটা অন্যতম প্রোগ্রাম এর ধারাবাহিক দর্শী লেখক রাহমহুল্লাহ তিনি একটি অধ্যায় বেঁধেছেন অধ্যায়টি হল বাবু আইমানাকুম। কসমগুলিকে সংরক্ষণ করো এ প্রসঙ্গে লেখক রহম্লা তিনি বাষট্টি তম অধ্যায়ে বেঁধেছেন প্রিয়বন্ধরা আসলেই মূলত লেখক রহম্লা এখানে বেশি বেশি কসম এর সাথে তিনি সম্পৃক্ত করেছেন আয়াতের একটি অংশ সুরামায়দা এর উনানব্বই নম্বর আয়াতকে তো বেশি বেশি কসম এজন্যই লেখক রাহেমহল্লা নিয়ে এসেছেন আমরা এর আগে কসম সম্পর্কে কিছু আলোচনা আমাদের হয়ে গেছে তাহলে মানুষ পারস্পরিক কোনো বিষয়ে লেনদেনের ক্ষেত্রে বিষয়টাকে গুরুত্বশীল করার জন্য বিষয়টাকে গুরুত্বপূর্ণ করার জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালার নামে কসম খাবে খেতে পারে তবে যেন কসম তার তোমরা তোমাদের বাপদাদার নামে কসম খেও না অন্য আরেক দিসে বলছেন ম্যান হালিফ্লাফার যে ব্যক্তি নামে কসম খায় সে যেন কুফরিতে বা শেরকে লিপ্ত হয়ে যায় অতএব একজন মুসলিম কখনো তিনি গাইরুল্লাহর নামে কসম খেতে পারেন না তিনি কসম খাবেন অবশ্যই আল্লাহ সুবহান হতালার নামেই আল্লাহ সুবাহান নামে যখন তিনি কসম খাবেন শপথ করবেন অতএব এ কসম এ শপথ যেন খেলতামশা স্বরূপ না হয় কারণ আল্লাহর নামে কসম খেলে অবশ্যই আল্লাহ সুবাহান তালাকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে আল্লাহ সবহানুয়া তালাকে তার মর্যাদা অবশ্যই দিতে হবে আল্লাহর নামে কসম খাব যেন বিষয়ে আর সেই কসমকেও সঠিকভাবে পালন করব না এটি কখনো কোনো মমিন যে আল্লাহ সোভানু আ তালার প্রতি বিশ্বাসী আল্লা সোভানুয়া তালার তাও হেদ একত্ববাদের প্রতি যে বিশ্বাসী তার জন্য কখনও এটি শোভা পায় না এটি তাউহিদ পরিপন্থী বা তাওহিদের পূর্ণতার পরিপন্থী কাজ একটি আসন প্রিয় দর্শক আমরা এ বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি লেখক রহেমহল্লা তিনি অধ্যায় বেঁধেছেন বেশি বেশি কসম খাওয়া প্রসঙ্গে কতটুকু তার বৈধতা কতটুকু তার খারাপ পরিণতি কি হতে পারে ইত্যাদি সম্পর্কেই তিনি ইঙ্গিত দিয়েছেন শেষে তিনি একটা আয়াত নিয়ে এসেছেন সে আয়াত হল আল্লাহ বলছেন আইমানাকুম, ওয়াহফাদুইমানুম সুরামায়দা এর উনানব্বই নম্বর আয়াত তোমরা তোমাদের কসমগুলিকে সংরক্ষণ করো কসমের সংরক্ষণ কীভাবে হতে পারে কসমের সংরক্ষণ কসমের তিনটি পর্যায় হবে প্রথমে তিনটি পর্যায় হতে পারে প্রথম পর্যায় হলো কসম খাওয়ার মুহূর্ত দ্বিতীয় পর্যায় হলো এ কসমকে পূর্ণ করা বা ভঙ্গ করা তৃতীয় পর্যায় হলো একসম এর জন্য কাফারা প্রদান করা এ তিনটি ভাগ হবে প্রথম পর্যায়টি হলো সেখানে দুটি অংশ এক হলো একসম হতে হবে আমার সত্য আল্লাহ সুবহান ও তালার নামে যখন কসম খাবো সেটি যেন কখনো মিথ্যা কসম না হয় দ্বিতীয় বিষয় কসম খাবো একমাত্র আল্লাহ সুবহানা হাতালার নাম বা গুণাবলী এর মাধ্যমে অন্য কোনো কিছু দিয়ে নয় মধ্যমের ক্ষেত্রে মধ্যম স্তরে পর্যায়ে কসম হতে পারে শরীয়ত গর্হিত বিষয় হতে পারে শরীয়ত সম্মত বিষয় যদি সম্মত বিষয়ে এ কসম হয়ে থাকে তাহলে সেই কসম পোড়া করাটাই হলো নিয়ম আর যদি সেটি শরীয়ত গর্হিত বিষয় হয়ে থাকে তাহলে সেখানে কসম ভঙ্গ করাটাই হলো নিয়ম আর যদি এমন বিষয় হয়ে থাকে যেটি শরীয়তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তবে হারামো নয় তাহলে ক্ষেত্রে যদি বর্জন করাটাই ভালো হয়ে থাকে তাহলে সফত বা কসম ভঙ্গ করাটাই হলো। উত্তম শেষ স্তরে গিয়ে তাহলে কসমের কাফফারা দেওয়া কসমের কফ আল্লা আলমিনিম এ প্রসঙ্গে শ্রমায়েদার অনানব্বই নাম্বার আয়াতে বলছেন তোমরা যে কসম করে থাকো যেগুলি অনর্থক কসম সেগুলির ব্যাপারে তোমাদেরকে পাকড়া করবেন না অনর্থক কসম বলতে এখানে সাধারণত আরবরা তারা তাদের কথাবার্তায় ওল্লাহে বি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি এই ধরনের শব্দটি তারা সাধারণভাবে এটাকে ব্যবহার করে যেটা বিশেষ কোনো গুরুত্ব এর জন্য নয় সাধারণভাবে তারা ব্যবহার করে থাকে তো এই সাধারণভাবে তারা ব্যবহার করে থাকে এটাকেই আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনের ভাষায় বলছেন তোমরা যেগুলি অনর্থক কসম খেয়ে থাকো সেগুলির জন্য আল্লাহ রাবুল্লা আলমিন পাকড়াও করবেন না এটা অনর্থক দ্বারা এই উদ্দেশ্য নয় যে তারা আল্লাহ আবুল আলমিনকে হেউ করার জন্য আল্লাহর নামে কসম খায় তা নয় এটা হলো তাদের একটা কালচার হয়ে গেছে সেই হিসাবে তারা এই কসম খেয়ে থাকে আল্লাহ বলছেন যে না এটার জন্য কোনো পাকরাও করা হবে না কারণ এখানে কেউ উদ্দেশ্য নেয় নাই সঠিক বিষয় কি বিমা আইমান বরং তোমাদেরকে পাকরাও করা হবে যেটা তোমরা অন্তর থেকে কসমের উদ্দেশ্যই কসম খেয়েছ সেটা যদি তোমরা সঠিকভাবে পালন না করো তাহলে সেখানে তোমাদেরকে পাকরাও করা হবে তো সেই সঠিকভাবে যেটা অন্তর থেকে কসমের উদ্দেশ্যে কসম করে থাকে এটা যদি পালন করতে না পারে ভঙ্গ করে ফেলে তাহলে তাকে কাফারা আদায় করতে হবে কাফফারা না আদায় করলে তাকে অবশ্যই আল্লাহ রব আলাম শাস্তি দিবেন। সে কাফারা কি দশজন মিসকিনকে খাওয়ানো তোমরা যে যে খাওয়া খেয়ে থাকো সেই উঁচু মানেরও নয় মধ্যম একার নিম্ন মানেরও নয় মধ্যম মানের তোমরা তোমাদের পরিবার পরিজনকে যেভাবে খাওয়াও সেই মানের এই জন মিসকিনকে খাওয়া দিতে হবে কসম এর কাফফারা হিসেবে। কাপড় অথবা জন মিসকিনকে কাফর পরাতে হবে দরিদ্র মানুষকে আউ তাহের অথবা এটা কৃত দাস আজাদ করতে হবে কসমের কাফার বিষয় হলো মোট চারটি প্রথম হলো জন মিসকিনকে খাওয়াতে হবে দ্বিতীয় হলো অথবা জন দশজনকে কাপড় পরাবে তৃতীয় হলো অথবা একটি কৃতদাস আজাদ করবে তিনটার যে কোনো একটা যদি করে ফেলে তাহলে তার কা ফড়া হয়ে যাবে যদি এই তিনটা যে কোনো একটা পালন করাও তার পক্ষে কষ্টকর হয় সম্ভব না হয়ে থাকে তাহলে আল্লাহ বলছেন আইয়াম। এই তিনটা যদি কেউ না পারে অক্ষম হয় তাহলে তার জন্য হল চতুর্থ পর্যায়ে সে তিনটি রোজা রাখবে কসমের কিন্তু কেউ যদি জন মিসকিনকে খাওয়ার সামর্থ্য রাখে তাহলে তার জন্য তিনটি রোজা রাখলে সঠিক হবে না যে সামর্থ্য রাখে না তার জন্য নিয়ম হলো বিকল্প সে তিনটি রোজা রাখবে আল্লাহ বলছেন এটাই হলো তোমার যখন তোমরা কসম করে থাকো শপথ করে থাকো আর এই শপথের এই এটা। কফ তোমরা তোমাদের কসমগুলিকে শপথগুলিকে সংরক্ষণ কর। সংরক্ষণের দিক আমরা তিনটি বলেছি কসম খাওয়ার মুহুর্তে তাহলে আল্লা সুবাহন আল্লাহ নামেই শুধু কসম খাবে দ্বিতীয় হলো সেই কসম যেন সত্য হয় মিথ্যা বা খারাপ কাজে যেন না হয় মধ্যম পর্যায়ে হলো সেই কসমটিকে পূর্ণ করা অথবা পূর্ণের যোগ্য না হলে সেটিকে ভেঙে ফেলা শেষ পর্যায় হলো সেই কসম যদি ভেঙে ফেলে থাকে তাহলে কাফারা দেওয়া আল্লাহ রা আলম বলছেন তোমরা তোমাদের কসমকে সংরক্ষণ করো এভাবে আল্লাহ সুবাহ তার নিদর্শন সমূহ তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন যাতে তোমরা কৃতজ্ঞশী হতে পারো সুরামব্বই নম্বর আয়া প্রিয় বন্ধুরা আসুন এ পর্যায়ে আমরা ছোট্ট একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের এই মূল্যবানি আপনার সকলে সহ অপেক্ষা করবেন ফিরিয়া দর্শক বৃন্দ আপনাদেরকে অনেক মোবারক জানাচ্ছি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করছিলেন আসুন আবার ফিরে আসছি আমরা আমাদের সংক্ষিপ্ত ছোট্ট বিরতির পর সংরক্ষণ করা প্রসঙ্গে কিছু বিষয় জেনেছি এবং প্রসিদ্ধ সাহাবি আবু হরাই বর্ণিত তিনি বলছেন আমি আল্লাহ রসুল সাল্লামকে বলতে শুনেছি وَمُمْحِقَةٌ للكسب أَخْرَجَعَهَ سوى بوخاري ومسلم الحديث الحليفو منفقت للسلعة قسم خواه با بوشابا نجر كتري زارة باساك ناكوري منفقت للسلعة با منفقت للسلعة دوتو يبرزا جي اي قصم با بوشابا نجر كتري بيكري تزاكت قصم خواه هايتو با حتبار اي قصم دي تار بشي بيكري حدشي কিন্তু মোম হেকাতুন লীল বেশি বিক্রি হয়েও যে সে উপার্জন করছে লাভ যেটি আসছে মোম সেটিকে জন্য ধ্বংস করে দেওয়া হচ্ছে কারণ কোনো বিক্রেতা যখন কসম খায় তার কসম তার মাল যদি সত্যি হয়ে থাকে নির্ভেজাল মাল হয়ে থাকে পণ্য হয়ে থাকে তাহলে তার আসলে কসম খাওয়ার কোনো প্রয়োজন হয় না তো বিক্রেতা সাধারণত কসম তখনই খায় যখন তার মাল এর মাঝে ভেজাল থাকে তো এই ভেজাল মাল কসম খেয়ে সেটা হয়তো বিক্রি হতে পারে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাম বলছেন মোম হেকাত যা উপার্জন হচ্ছে সেই উপার্জনের মাঝে তার কোনো বরকত থাকবে না বিক্রি হচ্ছে আবার সেগুলি শেষ হয়ে যাবে এই অবস্থা তার উপার্জিত মাল উপার্জিত অংশ তার নষ্ট হয়ে যাবে মানে আল্লাহ রবাহ আলমিন এই মিথ্যুক এর মিথ্যায় কখনো বরকত দেবেন না কসম খেলে আখেরাতে কি হবে সেটা তো পরের বিষয় দুনিয়াতেও তার শাস্তি হলো তার ব্যবসা বাণিজ্যে পাবে না এরপরে লেখক নিয়ে এসেছেন সেটিও সলমান হুতে বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল বলেন তিন শ্রেণীর মানুষ যেই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবাহ কথা বলবেন না কেমতের দিন আল্লাহ রবাহ আলমিন যখন বান্দার সাথে কথা বলবেন এটা হলো তার সবচেয়ে একটা আনন্দের বিষয় কিন্তু আল্লাহ রাহমিন যত বড় সেই ইমানদার হোক আর যত বড় দিনদার হোক না কেন এ হাদিসে যে বৈশিষ্ট্যগুলি বা যেই স্বভাবগুলির কথা বলা হচ্ছে এই স্বভাবগুলি যদি তার মাঝে থাকে তাহলে আল্লাহ সুবাহ আল্লাহর সাথে কথা বলার তার কোনো সৌভাগ্য বা আল্লাহ তার সাথে কথা বলবেন এই সৌভাগ্য সে লাভ করতে পারবে না কি আল্লাহ তাকে পবিত্র না। হতে পারে দুনিয়ায় সে গোনা থেকে পবিত্রতা হওয়া এবং আখেরাতে সে আল্লাহর আজাব থেকে পবিত্র হওয়া আল্লাহ রব আলমিন তাকে পবিত্র করবেন না ওয়াল্লাহম আজাবন আলিম আর তার জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি বন্ধুরা সেই তিন শ্রেণী কারা তারা কে আল্লাহ রাসুল সাল্লাহাম বলছেন উসাই জানিন একজন হলো যার মাথার চুলগুলি সাদা হয়ে গেছে এমন ব্যবচারী ব্যক্তি যে বৃদ্ধ বয়সে চলে গেছে তার যৌবন শেষ এখন বৃদ্ধ কটায় পৌঁছে গেছে সে এমন ব্যক্তি যখন তার বৃদ্ধ বয়সে জেনা ব্যবিচারে লিপ্ত হয়ে থাকে ওষাই মিতুন জানিন। কারণ মানুষ এজন্য এ ব্যক্তির শাস্তি বেশি কারণ কোন যুবক যদি যৌবনকালে সে যেনা ব্যবিচারে লিপ্ত হয়ে থাকে অবিবাহিত যুবক তাহলে তার শাস্তি ইসলামে দেওয়া হয়েছে কিন্তু এত কঠিন এত বড় শাস্তির কথা বলা হয়নি যত বড় যত কঠিন শাস্তির কথা বলা হয়েছে বৃদ্ধ জেনাকারীর ক্ষেত্রে কারণ বৃদ্ধ মানুষ বৃদ্ধ হওয়ার কারণে এমনিই সে একটা কন্ট্রোলে এসে যায় এরপরেও এ অবস্থায় যখন সে অন্যায় লিপ্ত হয় तई तर अन्याये बड़कर देखा है जिन आल्ला रसुल्लाम तीन श्रेणी मध्य एक श्रेणी वृद्ध व्यक्ति जेनाल मुस्तक आलुन मुस्तक और एम दरिद्र जे अहंकारी कारण साधारण मानूष तरह धन सम्पद हहंकारी होते ये हलो दरिद्र मिस्किन आहंकारी দরিদ্রের জন্য অহংকার কখনো স্বভাব পায় না কিন্তু এই দরিদ্র হয়েও যখন সে অহংকারী তাই তার এ সমস্ত শাস্তি সাধারণত কেবির অহংকার এর শাস্তি সম্পর্কে আমরা জানি আল্লাহাদিসে এসেছে যার অন্তরে বিন্দু পরিমাণ কেবের থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না তবে তার চেয়েও জান্নাতে প্রবেশ করবে না বলতে একেবারেই নয় যদি তার ইমান থাকে এর বিনিময়ে সে প্রবেশ করবে প্রাথমিক পর্যায়ে সে জাহান্নামে শাস্তি ভোগ করবে কিন্তু যে ব্যক্তি অহংকারের অপাত্র হওয়া সত্ত্বেও সে অহংকার করবে তার জন্য এই কঠিন শাস্তি আরো বেশি কেবির কাকে বলা হয় এই প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ ব্যাখ্যা দিয়েছেন যে কেবির এর অর্থ মানুষ সুন্দর পরিষ্কার পোশাক পরিধান করবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলবে এটা কেবির নয় হেউ করবে এ হল কিবির আসল বিষয় প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল এরপরে তৃতীয় ব্যক্তি বলছেন যেটি হলো এখানে বিষয় ওরা চলুন যে আল্লাহ হাবিদা আতা আর একজন এমন ব্যক্তি যে আল্লাহ ব্যবসার পণ্য বানিয়ে ফেলেছে অর্থাৎ আল্লাহ সুবাহর আল্লাহর কসমকে ব্যবহার করে আল্লাহর কসম ছাড়া কোনো কিছু সে বিক্রিও করে না তার ব্যবসার পণ্য যেন আল্লাহ সুবাহ বানিয়ে ফেলেছে অর্থাৎ আল্লাহ রবাহিনীর কসম এর দোহাই দিয়ে যা কিছু কিনা বেচা সবকিছু করে থাকে আল এর মর্যাদা আল্লাহরা বলে মাঝে যেন কিছুই নেই সে আল্লাহকে তার ব্যবসার পণ্যের মতো ব্যবহার করতে চায় আল্লাহ রসুল সালাম বলছেন ব্যক্তি যার জন্য এই কঠিন শাস্তিগুলি প্রিয় বন্ধুরা তাই কসম খাওয়া খাওয়া নিশ্চয় গুরুত্বপূর্ণ বিষয় এটাও একটি আবাদত তবে এটাকে অপাত্র যদি ব্যবহার করা হয় তাহলে সেটার জন্য আবার শাস্তি ভোগ করতে হবে এরপরে লেখক রহমিটি হাদিস নিয়ে এসেছেন যুগ হল আমার যুগটি অতঃপর যারা আমার যুগের পরেই আসবে তারা তাদের যুগটি সুমিন অতঃপর যারা পরে আসবে তারা আল্লা রসুল সাল্লাম নিজের যুগের পরে অতঃপর যারা অতপর যারা অতপর যারা এইভাবে তিনবার বললেন না শুধু অতঃপর যারা অতপর যারা দুইবার বললেন এটা আমার মনে হচ্ছে না অর্থাৎ যদি হয়ে থাকে দুইবার তাহলে আল্লাহ রসুল সাল্লামের পরে যুগ হলো সাহাবিদের যুগ তারপরে যারা স্থান পেয়েছেন তারা হলো তাবেইদের যুগ আর যদি হয় তিনবার তাহলে আল্লাহ রসুল সাল্লাম এর পরেই সাহাবিদের যুগ তারপরে হলো তবে যুগ তারপর তাবে তবে যুগ তিনটি যুগের আল্লাহ রসুল এরপরে দেখা যাবে যে এমন কিছু মানুষের আগমন ঘটবে সাধুন যাদের কাছে সাক্ষ্য না চাইতেই তারা যাচে সাক্ষ্য দিতে আসবে যাদের কাছে সাক্ষ্য না চাইতেও তারা সাক্ষ্য দিতে আসবে গায়ে পরে তারা সাক্ষ্য দিতে আসবে আমার সাক্ষ্য নেন যাদের কাছে আমানত তারা করার জন্য যেন প্রস্তুত হয়ে থাকবে মানে আমানত রাখলেই খেয়ানত ছাড়া বিকল্প কোনো পথ নেই এ হলো তাদের স্বভাব এবং তারা নজর মানত করবে কিন্তু নজর মানত মুখ সব বলে শেষ করবে কিন্তু পুরাণ করার ক্ষেত্রে নিজের ইচ্ছাধীন হ্যাঁ মোটা তাজা বলতে পারি আমরা হয়তো এটা মানুষের দিন নয় তবে অনেক সময় ইচ্ছাধীন হয় প্রিয় বন্ধুরা লেখক রাহেমহল্লা ঠিক আরো একটি তিনি হাদিস নিয়ে এসেছেন সেটিও সোহিবুখারের হাদিস عبدالله بن مسعود رضي الله تعالى عنه تبو النتو اللح رسول صلى الله عليه وسلم بولتن خير الناس قرني ثم اللذين يلونهم ثم اللذين يلونهم ثم يجيء قوم تسبق شهادته أحدهم يمينه ويمينه شهادته شرب اطم جوغ لا مرجوغ ارپور جارعش بتارا ارپور جارعش بتارا او تو پر امونسرين ارمانوش عشبه جارع قوخون جدي قوخنة تارا شاكو بردن كرتزاء তারা কসম সারা যেন তারা সাক্ষ্য প্রদান করে না অর্থাৎ শুধু আল্লাহর কসম কথা বললে তাদের মাঝে এর কোন মূল্য তারা দেবে না এটি একটি খারাপ কৌম খারাপ জাতি হিসেবে আল্লাহর রসুল সাল্লাম তাদেরকে চিহ্নিত করলেন প্রসিদ্ধ তা ইব্রাহিম নখে তিনি বলছেন কানুইয়ী না। কোন সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে এবং কোন অঙ্গীকার দেওয়ার ক্ষেত্রে বা কসম খাওয়ার ক্ষেত্রে আমরা যেন এগুলি কখনো আল্লাহর নামকে অনর্থক ব্যবহার না করি প্রিয় বন্ধুরা আসুন এ অধ্যায় থেকে আমাদের কাছে এটি স্পষ্ট হচ্ছে যে আল্লাহ সুবাহনতার প্রতি যখন আমি বিশ্বাসী হব আমার দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ সুবাহনতকে শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা আল্লাহর নাম নিয়ে খেলতামাশা করা নয় তো এটি হলো একটি তাউহিদের অন্যতম গুরুত্বপূর্ণ দিক আল্লাহ সুবাহনতাল্লাহর প্রতি ইমানের একটি গুরুত্বপূর্ণ দিক যখনই আমি আল্লাহর নাম নিয়ে খেলতামাশা শুরু করব নিজের স্বার্থ হাসিলের জন্য শুধু আল্লাহর নামকে ব্যবহার করব তখনই আমি আল্লাহ সুবাহনতাল্লাহর প্রতি কখনো শ্রদ্ধাশীল নয় আল্লাহ সুহান প্রতি কখনো পরিপূর্ণ কখনো অপব্যবহার না করে থাকি সেই চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা এখানে বিদায় নিতে যাচ্ছি পরবর্তীতে আবার কিতাবুর তৌহিদের দর্শে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি